রে কার প্রেমেতে পাগল হয়ে খুয়াইনি জীবন ওরে কার প্রেমেতে পাগল হয়ে খুয়াইনি জীবন ওরে কার প্রেমেতে পাগল হয়ে খুয়াইনি জীবন সকল সৃষ্টির স্রষ্টা যিনি আল্লা মহান সকল সৃষ্টির সষ্টা যিনি আল্লাহ ভালোবেসে কেন তারে করলি না কার প্রেমেতে পাগল হয়ে খুয়াইনি জীবন ওরে মন কার প্রেমেতে পাগল হয়ে খুয়াইনি জীবন জীবন জীবন যৌবন শেষ করিলা চারে ভালোবেসে কি পেয়েছো পাওনি কিছুই তুমি অবশেষে জীবন যৌবন শেষ করিলা চারে ভালো বেশে কি পেয়েছ পাওনি কিছুই তুমি স্বপ্ন শুধু স্বপ্ন রবে জীবনে তোর স্বপ্ন শুধু স্বপ্ন রবে জীবনে তোর স্বপ্ন আশা কবু তোমার হবে না করন ওরে মন। কার প্রেমেতে পাগল হয়ে খুয়াইনি জীবন ওরে ম কার প্রেমেতে পাগল হয়ে খুবই জীবন সকল সৃষ্টির সৃষ্টা যিনি আল্লা মহান সকল সৃষ্টির স্রষ্টা জিনি আল্লা মহান ভালোবেসে কেন তারে করলি না কোন ওরে ম কার প্রেমেতে পাগল হয়ে তরে একদিন তোমার যেতে হবে অন্ধকার কব দুনিয়ারি রমতামাসা দুদিন একদিন তোমার যেতে হবে অন্ধকার মাটির নিচে একাতরে করবে রে দাফন ওরে ম কার প্রেমেতে পাগল হয়ে খুয়াই জীবন ওরে ম প্রেমেতে পাগল হয়ে খুবই জীবন সকল সৃষ্টির স্রষ্টা যিনি আল্লা মহান সকল সৃষ্টির স্রষ্টা যিনি আল্লা মহান ভালোবেসে কেন তারে করলি না আপন ওরে ম কার প্রেমেতে পাগল হয়ে খুবইনি জীবন ওরে ম কার প্রেমেতে পাগল হয়ে কুয়াইলে জীবন ওরে ম কার প্রেমেতে পাগল হয়ে কুয়াইলে জীবন